الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليهم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا হ ইহ আহদ হলা وان اشهد ان سيدنا ومولانا محمد نعبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُثْوَةٌ حَسَنًا لَقَدْ كَانَ لَكُمْ فِي لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وَالْحَمْدُ لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم महान रबुल आलमीन नबी करीम सलमीजर सब चाहिए शारीरिक दिक दिए शारीरिक सौंदर्ग दिए আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়েতে সুন্দর ছিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই চারিত্রিক সৌন্দর্যের দিক দিয়ে আল্লাহ তালার সৃষ্টির মাঝে সবচেয়েতে সুন্দর ছিলেন নবী করিম সাল্লাহ আলহি বসাল্লাম স্বভাবগত সৌন্দর্যের দিক দিয়ে আল্লাহ তালার সৃষ্টির মাঝে সবচেয়েতে সুন্দর ছিলেন নবী করিম সাল্লাহ আদেহ গুণাবলীর সৌন্দর্যের দিক দিয়ে আল্লাহ সৃষ্টির আল্লাহতে সুন্দর ছিলেন নবী করিম সাল্লাহ আদেহ আজুয়াদ সদরন মানুষের মাঝে আল্লাহ তালা যত মানুষদেরকেই পৃথিবীতে পাঠাইয়েছেন आल्ला जरूर माध्यम उदारता दान करबी करीम सोल्लाह आलहीसलमर मन छय अल्लाह तला त्रिस्टि मानुष्ठे सब चे बड़ हृदय अधिकारी নবী করিম দান ছিল তা আল্লাহ ছিলেন্লাহ আসদাকুন নাহত আল্লাহ তালা যত মানুষদেরকে সৃষ্টি করতেন যত মানুষের মাঝে সত্যতা সত্য বলার গুণ আল্লাহ তালা দান করছেন আলহ্লামের সততা সত্যবাদিতা এটা সমস্ত মানবকুলের মাঝে সেরা ছিল আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে কুমল সবচেয়ে নম্র স্বভাবের অধিকারী ছিলেন নবী করিম সাল আলীহম আশি রতন এবং বংশীয় ভাবেও আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বংশের অধিকারী ছিলেন এই হল তার স্বভাবগত বিবরণ হাদিসের মাঝে আসছে আর তার শারীরিক বিবরণ এটাও হাদিসের মাঝে আসছে কানা রসুল্লাহ আলাহিসাল্লাম ফাহমান মুফ ফরত ফর্লা ফলা হজরত হিন্দি হালা তিনি নবী করিম বর্ণনাকারী ছিলেন কেমন ছিলেন তিনি বর্ণনা করেন্লাম ফাহমানিম সাল আলহাস্লাম স্বভাবগত ভাবে সুন্দর স্বভাবের অধিকারী ছিলেন সুন্দরতম স্বভাবের অধিকারী ছিলেন ওনার ভিতরের স্বভাবটা এত সুন্দর ছিল তার তার সৌন্দর্যের প্রকাশটা এটা মানুষ বুঝতে পারত যেই মানুসি নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লামকে দেখতো দেখার সাথে সাথে তার নবী করিম সাল্ল আলাইহু আসাল্লাম তিনি যে সুন্দর স্বভাবের অধিকারী এটা বুঝতে পারত দেখে তিনি বলতেছেন আলু আল কাবারি একদম পূর্ণিমার চাঁদের আকাশের চারটা ঠিক যেরকম জুসনার রাতে ঝলমল করে নবী করিম সাল আলহাসাল্লামের পবিত্র চাহারা মুবরক এই জুৎসনার রাতের চাঁদের মতো সময় ঝলমল করতলাতী তার অবয়ব কেমন ছিল আকওয়ালা মিনাল মারবাই তিনি যারা মধ্যাঙ্গী মধ্যম ধরনের লোক যারা আছে এদের চেয়ে কিছু দীর্ঘ ছিলেন একদম মধ্যম না মধ্যমের চেয়ে থেকে সুটা দীর্ঘ ছিলেন মিনাল মুসাজি আবার অতিরিক্ত যারা দীর্ঘ এদের চেয়ে থেকে শুটা মধ্যাঙ্গী ছিলেন ও কানা রবা আতাম মিনাল কৌ स्वाभा गीम सल अलीम के मडल हिसेबी नमुना हिसेबा देखो सौंदर का बोले एजन मानस कत लम्बा हमें सूंदर बोला তার দৃষ্টান্ত মাথা আলাই এটা স্বাভাবিক স্বর ছিল কিছুটা বড় সর ছিল আজিমালি রজিলা শেয়ারি ওনার যে চুল ছিল মাথার চুল এটা হালকা ঢেউ খেলানো ছিল হাদিসের মাঝে আসছে হালকা ঢেউ খেলানো ছিল আর চুলটা এত সুন্দর ছিল ইনিন ফারাকাতে আপ ফারাকা চুলের অবয়বটা চুলের আকৃতিটাই এমন ছিল যে অনেক সময় চুলগুলো এটাকে আতরাইতে হইত না এমনি এমনিতেই চুল ছিঠি এসে যেত চুলের মানে ইনিন ফারাকাতে আতে একাত চুলগুলো যদি এমনি এমনি পৃথক হয়ে যেত ফারাকা নবী করিম সাল আলি সাল্লাম পৃথক পৃথক ভাবে ওই অবস্থায় চুলকে থাকতে দিতেন আর যদি অধিকারী চুলের অধিকারী তাকে করছিলেন চুল নিজে নিজেই অটোমেটিক চুলের মাঝে ডোয়াসত অটোমেটিক চুলের মাঝে সিথি চলে আসত হাজি মাঝে এইভাবে নবী করিম সাল আলহাসাল্লামের বিবরণ আছে তিনি যখন চুল রাখতেন তো সেই চুল কানের লতিকে অতিক্রম করতো নবী করিম সাল আলাইহু আসাল্লামের পবিত্র চেহা এটা চকচুকি ছিল চকচকে ছিল অন্য হাদ মাঝে আসছে যে মুশরাবুন। অর্থাৎ ছিল না আবার এটার মাঝে কালো কালিমাও ছিল না এটা ছিল সাদা কিন্তু সাদাটা লাল মিশ্রিত সাদা লাল মিশ্রিত সাদা ধরনের ছিল আল জবিনী প্রশস্ত কপালের অধিকারী ছিলেন এটা একদম সুজাও ছিল না এটা হালকা বাঁকানো ছিল খুব ঘন ছিল কারণে দুইটা ভ্রু পৃথক পৃথক ছিল একটা রক ছিলাম আপনার নি যে নবী করিম সাল আলাইহু আসাল্লামের পবিত্র নাসমবারক এটা হালকা উঁচু ছিল এবং সরু ছিল লাহু নুরুন সবসময় নাকের যে এই আগা লাহ নুরহ এটার মাঝে একটা নূর চমকাইত ইয়াহু মানলাম্মা লোহু আসাম্মা পুরো ব্যক্তি যখন নবী করিম সাল আলাইহাল্লামকে প্রথমেই দেখতো তো প্রথমে দেখলে মনে করতো মনে হয় ওনার উনি বড় নাকের অধিকারী কিন্তু আসলে তিনি বড় নাকের অধিকারী ছিলেন না এই নাকের মাঝে যে একটা নূর চমকাইত এতেই এটাকে সুন্দরতম আকৃতিতে দেখা যাইতো যে গাল মুবারক এটা মুসরিন ছিল একদম প্রশস্ত মুখের অধিকারী ছিলেন বুকের মাঝে পশমের একটা সরু রেখা ছিলনা করিম সাল আলাইহুমের যে গোরদান মুবারক জিদ দু খুব মানুষই প্রত্যেকটা অঙ্গ ছিল মানুষই অর্থাৎ আল্লাহ তালা তাকে এত রূপবান করে তৈরি করতেন যে ধরেন একটা কপাল যত সুন্দর হইতে পারে नबी करीम सल्लाह आलही कपाल ललाटर त्रिस्टर सब चुंदर ललाट सब चुंदर कपाल भ्रुता अल्लाह त्रिस्टर भ्रधिकारी नबी करीम सोल्लाह अलहूसल्लम गण्ड दे दाल मुबारक आल्ला त्रिस्टर सब सूंदर गाले अधिकारी नबी करीम सोल्लाह आलही दारि मुबारक বিচার করতে হয় আলাদাভাবে এটাকে নিয়ে যদি ভাবতে হয় তাহলে দেখা যাবে নবী করিম সাল আলিহাল্লামের প্রত্যেকটা অঙ্গ এটা সৃষ্টির সারা ছিল বা মাংসল ছিল পুরনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হল মাংসল ছিল শুকনা শুকনা শুকনা ছিল না মাংসল ছিল এবং সুদীর ছিল মাংসলে একটা মনে হয় মনে হয় মজবুত না কিন্তু দেখলেই বুঝতে দেত যে তিনি মজবুত একটা শরীরের অধিকারী শরীরটা মজবুত ছিল তাওয়া আনিল বাত্ম ওনার বুক ওনার পিঠ পেট এটা সমান ছিল এই দুইটা সমান ছিল পেট বেশি ছিলেন বাইদ মা বাইন মান কি বাহিনী এই দুই কাঁধের যে এই স্থানটা এটা হালকা দুরুক্ত ছিল একদম চাপানো ছিল না এটা হলো একজন ব্যক্তির শক্তির পরিচয় বস্ত্র খুলতেন পূর্ণ শরীর থেকে আলো ঝলমল করতেন হজরত আইসার দিয়াহ আনহা তিনি বর্ণনা করেন যে রাতের বেলা আমি যখন কখনো কোনো কিছু হারিয়ে ফেলতাম অন্ধকারের মাঝে কিছু দেখা যাচ্ছে না তো তখন নবী করিম সাল্ল আলি আসাল্লামের হাত মুবারক থেকে চাদর সরাই দিতাম সেই আলোতে আমি আমার ঘরের জিনিসপত্র দেখতে পারতাম এত শরীরের মাঝে শরীরটা এত সুন্দর ছিল বারা চাঁদের মতো চকচুকি ছিল তিনি এরকম ভাবে আকৃতি বর্ণনা করছেন এরকম পশমের একটা হালকা রেখা ছিল তবে আর ইস্তা দিয়েই নেইনি পেটে এই স্তনে কোন লুম ছিল না এটা একদম মসৃণ ছিল আচ্ছা আরো জিরা তবে এই বাহুর মাঝে লুম ছিল মানকি বাইনি কাঁধের মাঝে লুম ছিল হাতের অধিকারী ছিলেন প্রশস্ত হাতের অধিকারী ছিলেন এর দ্বারা দান ও উদ্দেশ্য তার হাতের মাঝে দান যেমন ছিল হাত এরকম বড় ছিল ওয়াল কাদা উভয় পা মুবারক মাংস ছিল হাত পা এটার মাঝে মাংস দেখা যেত মানে তুল তুলেছিল এক সাহাবি নবী করিম সাল আলিহ্লামের সাথে মুসাফা করছেন হজরত আনা সিবাল হাতের অধিকারী আর কেউ কে দেখিনি হাতের মাঝে হাতটা ঢুকাইলে মনে হইতো তুলার মাঝে হাত ঢুকাই এত তুলতুলে হাতের অধিকারী তিনি খেলেন তোল কাদামাইনি ছিল ঈদা জালা জালা কাল নবী করিম সাল আলহু আসাল্লাম তাকে যখন চলতেন রাস্তায় যখন তুলতেন সোজোরে পা তুলতেন আবার দ্রুত ইদামাশা দ্রুত হাঁটতেন কিন্তু নরমভাবে ভাবে হাঁটতেন জমিনের হক আদায় করে হাঁটতেন হাঁটত মিন স্বভাবীন কেউ যখন দেখতর আলাই আসতেছে তাহলে মনে হইতো যে তিনি মনে হয় উচ্চ ভূমি থেকে নিম্ন ভূমিতে এরকম ভাবে হাসতেন যিনি যখন কারো সাথে কথা বলতে দিকে ফিরতেন পূর্ণ ফিরতেন কোন সাহাবীর সাথে কথা বলবেন তো এই সাহাবি ডান পাশে বসা তো তিনি সোজা বসে এইভাবে কথা বলতেন না তার সাথে কথা বলার ক্ষেত্রে তিনি পূর্ণ নিজেকে এই দিকে এইভাবে প্রত্যেকটা সাহাবি এইভাবে প্রত্যেকটা মানুষের মর্যাদা প্রত্যেকটা মানুষের সাথে আপন হয়ে তিনি প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতেন হাফ ইজ তার দৃষ্টি সব সময় নিচের দিকে থাকত তিনি উপরের দিকে তাকাতেন না তিনি পথে যখন চলতেন চোখের কোন দ্বারা দেখতেন নিজে সামনে চলতেন না যার সাথে সালাম দিতেন আগেই সালাম দিতেন এই ছিল নবী করিম সাল আলহ্লামের সৌন্দর্যের বড় হজরত হাসান ইবনে সাবেত রাহু তিনি বলেন কলম তরাই আর কত মানুষ হবে কিভাবে তোমার স্বভাব তো এত সুন্দর যে তোমার স্বভাবকে আল্লাহ তালা তৈরি করতেন সব ধরনের দুষ্টটি মুক্ত করে তোমার ব্যাপারে যদি বলতে হয় তাহলে আল্লাহ করে আলাদা আলাদা এই আলোচনা করছে আলাই মহান রব্বুল আলমিন তাকে সৌন্দর্যের নমুনা হিসেবেই পৃথিবীতে পাঠিয়েছেন যে একজন মানুষ কত সুন্দর হতে পারে একজন মানুষ কত সুন্দর হতে পারে সুন্দর কাকে বলা হবে নবী করিম সোল্লাহ আলি হুবাসাল্লামের সাথে যার সৌন্দর্য যতটুকু মিলবে তাকে ততটুকু সুন্দর বলা হবে আসলে সুন্দরের মডেলকে নবী করিম সাল্ল আলিহুয়া একজন মানুষের শরীরের ললাটটা নবী করিম সোল্লাহ আলি হুয়াশাল্লামের সাথে যদি মিলে যায় বলতে হবে তার কপালটা সুন্দর সাথে মিলে যায় বলতে হবে এর পেট এর পিঠ এর বুক সুন্দর একজন ব্যক্তির হাত যদি নবী করিম সাল আলিহু আসাল্লামের হাতের সাথে মিলে যায় বলতে হবে এর হাতটা সুন্দর কারণ সুন্দর্যের মডেন সুন্দর্যের নমুনা হিসেবে আল্লাহ তিনি সুন্দর ছিল হজরত আইসর তো মাকান রাহ আলাই সারদ কুমাদা তিনি তোমাদের মতো দ্রুত দ্রুত কথা বলতেন না তিনি তো এইভাবে কথা বলতেন যারা তার দরবারে বসত এরা তার কথাকে শুনে সেই কথাটাকে মুখস্থ করে ফেলতে পারত এইভাবে তিনি কথা বলতেন আজ্রত হাসান রবিহ বলেন আমি আমার মামা হিন্দিম বলেন তো যে নানা জান কিভাবে কথা বলতো কানা রসুল शुरुते ही देख तुम्वक्षण चिंतार चालू छो लात नवती तेईस जिंदगी शांति किस कर সব সময় তার মাঝে একটা ফিকির একটা চিন্তা একটা গভীর বিষয়কে নিয়ে ভাবনা এইটা এই ভাবনার মাঝে তিনি সবসময় থাকতেন প্রয়োজন ছাড়া তিনি কোনো কথা পর্যন্ত কারো সাথে বলতেন না হল কালামা মোহা কিন্তু যখন তিনি কথা বলতেন তো কোনো কথা তিনি যখন বলতেন পূর্ণ মুখে কথা বলতেন কথাটাকে স্পষ্ট স্পষ্ট করে পূর্ণ কথা বলতেন এমন তার স্বভাব ছিল না কিছু কথা বললেন আর কিছু কথা বললেন না কথাটাকে অস্পষ্ট রাখলেন শ্রোতাদের আবার জিজ্ঞাসা করতে হইল কি বললেন তিনি এই ভাবে কোনো কথা বলতেন না যেই কথাটা বলতেন প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে তার পূর্ণ কথাটা তিনি বুঝিয়ে বুঝিয়ে বলতেন ওয়া তিনি যখন কথা বলতেন কথা খুব অল্প বলতেন কিন্তু অল্প কথার অর্থ অনেক বড় থাকত খুব অল্প কথায় অনেক কিছু তিনি বুঝিয়ে দিতে পারতেন তিনি একটা কথাকে বুঝানোর জন্য অনেক কথা বলতেন না বরং অনেক কথাকে বুঝিয়ে দেওয়ার জন্য একটা কথা বলতেন কালামসল তার কথাটা ছিল খুবই সুস্পষ্ট লাফুজুল কিন্তু অতিরিক্ত ছিল না ওয়ালা তা এবং প্রয়োজনের যেটি কমও থাকতেন একটা বিষয়কে বুঝানোর জন্য ঠিক যতগুলো শব্দ ব্যবহার দরকার নবী করিম সাল্ল আলিমের কথার মাঝে ঠিক ততগুলো শব্দ থাকত কোনো একটা কথা প্রয়োজনের অতিরিক্ত আবার কোন একটা কথা প্রয়োজনের চাইতে কমও হইত নাহিম তিনি যে মানুষের সাথে কথা বলতেন তার কঠোর কথার একটা অনন্য গুণ ছিল তিনি কঠোর কথা বলতেন না একটা দাওয়াতামা ওয়াইন আলিহাল একটা নিয়ামত এটা যত ছোট যত সূক্ষ্ম হোক তিনি এটাকে বড় করে দেখতেন সেই আন্না তিনি কোন বিশেষ করে নবী করিম সোল্লাহ আলি হুয়া কাছে যখন কোন খাদ্যদ্রব্য আসত তিনি যখন খাবার খাইতেন খাবার নিয়ে কোনদিন নবী করিম সোল্লাহ আলাইহুতাল্লাম নিন্দনীয় খাবারের সমালোচনামূলক কথা তিনি কোনদিন বলতেন না আবার অতিরিক্ত প্রশংসাও করতেন না অতিরিক্ত করতেন না তিনি যখন তার সামনে কোনো আল্লাহ তালার সুক্রিয়দায় করতেন আল্লাহ তালা সুক্রিয়া দায়ের মাঝে লা কাটাইতেনিয়া ওয়ালা মা কান্লাহা দুনিয়া এবং দুনিয়াবি বিষয় নিয়ে কখনো রাগ করতেন একটা বিষয় যখন দুনিয়াবি বিষয় একটা লাভ লোকসান এটা যখন দুনিয়ার সাথে সংশ্লিষ্ট দুনিয়াবি বিষয় দুনিয়াবি কোনো বিষয়ে দুনিয়াবি কোনো ব্যাপারে নবী করিমসাল আলিহিতাল্লাম কখনো রাগান্বিত করতেন না এইটা তার মনের মাঝে আগের সূচনাই করত না এটা তার মনের উপর কোনো প্রভাবই বিস্তার করত না থামাতে পারত না সে বিষয়ের প্রতিবাদ করা ছাড়া নবী করিম সাল আলাইহাল্লামের সামনে জুলুম হইলে অন্যায় হইলে তিনি যেই অবস্থায় আসেন সেই অবস্থার মাঝে প্রতিবাদ করতেন মক্কা এই মক্কার অবস্থাটা তো এমন এই জায়গায় যে মুসলমান তার কথা বলার অধিকার নাই তার উপর চলবে তার উপর অত্যাচার চলবে তার উপর নির্যাতন চলবে সেই নায়ক আবু জেহেল আবু জেহেল তো সেই আবু জেহেল একমের সাথে অন্যায় আচরণ করছে ইয়েম তার প্রাপ্যের জন্য আবু জেহেলের কাছে গেছে আবু জেহেল তার ধাক্কা দিয়ে বের করে দিছে আবু জেহেলের মাঝে কম্পন তৈরি হয়ে গেল আবু জেহেল সেই ইয়েমকে তার প্রাপ্য বুঝিয়ে দিল কোন একটা অবস্থার মাঝে সত্য এবং সততা এবং সত্য বচনে नबी करीम सलमी नश्लिष्ट विषय क्रधान्वित हन मक्कार कपे पागल बोलते मक्कार कपर ताकि जदुकर बोलते मक्कर कपर ताल रचयिता बोलते তার সাথে কত ধরনের নির্যাতনের আচরণ করতে। নবী এই নিজের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ে কখনো ক্রুধান্বিত হন নাই বরং সর্বাবস্থায় তিনি রহমতের জন্য তাদের জন্য আল্লাহ তালার কাছে দুয়ার মাঝে লিপ্ত থাকছেন নিজের জন্য কখনো নিজের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যাপারে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কখনো রাগান্বিত হন নাই ওয়ালাইন্ত আল্লাহ কখনো তার প্রতিশোধ গ্রহণ করে হাত উলটিয়ে নিজের আশ্চর্যটাকে প্রকাশ করতেন তা হাত দফা ইত্তা বিহা যখন কথা বলতেন হাত নাড়িয়ে না কথা বলতেন অর্থাৎ নবী গুরীম সাল আলিহাস্লামের জীবনের প্রত্যেকটা কাজ ছিল সুন্দরে পরি তার কথা ছিল সুন্দর তার হাসি ছিল সুন্দর তার আচরণ ছিল সুন্দর তার টাকা ছিল সুন্দর তিনি যখন রাগ করতেন তার মাঝে ওই সৌন্দর্য প্রকাশ পেয়েত তো এই পৃথিবীতে নবী করিম সাল্ল আলহুয়া সাল্লামের আগমন মহান রব্বুল আলমীর নবী করিম সাল্লাহ আলহিহুয়া সাল্লামকে যে এই পৃথিবীতে দিচ্ছেন সুন্দর যে মডেল হিসেবে মহান রব্বুল আলমীন তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সুন্দর বলা হবে যখন এই মানুষটার আলিহুয়াশাল্লামের সাথে মিলে যাবে একজন মানুষের হাসিটাকে কখন সুন্দর বলা হবে কোন হাসিটা সুন্দর হাসি যে হাসিটা নবী করিম সাল্ল আলিহুয়াশাল্লামের হাসির অনুরোধ একজন মানুষের কথাটাকে কখন সুন্দর কথা বলা হবে যখন তার কথাটা নবী করিম সাল্ল আলাই্লামের কথার সাথে মিলে যাবে একজন মানুষের আখলাপ তার চরিত্র তার স্বভাব এটাকে কখন সুন্দর বলা হবে যখন ওই মানুষটার চরিত্র ওই মানুষটার আখলাপ ওই মানুষটার স্বভাব নবী করিম সাল্ল আলাইহুমের সাথে মিলে যাবে একজন মানুষের এবাদকে কখন সুন্দর বলা হবে যখন এই মানুষটার ইবাদত নবী করিম সাল আলিহাস্লামের সাথে মিলে যান একজন মানুষের নামাজটাকে কখন সুন্দর নামাজ বলা হবে যখন এই মানুষটার নামাজ হুভ নবী করিম সাল আলিহুসাল্লামের নামাজের সাথে মিলে যান একজন মানুষের রোজাটা কখন সুন্দর রোজা যখন তার রোজাটা নবী করিম সাল আলিহু আসাল্লামের রোজার সাথে মিলে যান একজন মানুষের লেনদেন এটা কখন সুন্দর হবে যখন তার লেনদেনটা নবী করিম সাল্ল আলি হুবাস্লামের মিলে যাবে একজন মানুষের ঘরকে কখন সুন্দর বলা হবে যখন তার ঘরটা নবীর ঘরের মিলে যাবে এই জিনিসগুলো আমরা বুঝার চেষ্টা করি একজন মানুষের দাড়িটা কখন সুন্দর যখন তার দাড়িটা নবী করিম সাল্ল আলি হুয়াশাল্লামের সাথে মিলতেছে একজন মানুষের পোশাকটা কখন সুন্দর যখন তার পোশাকটা নবী করিম সাল সাথে মিলবে একজন মানুষের জীবনটা তখন সুন্দর একটা সমাজকে কখন সুন্দর বলা হবে যখন তার সমাজটা নবী করিম সাল আলহিহুয়াশাল্লামের সমাজের সাথে মিলতেছে একজন প্রতিবেশিকে কখন সুন্দর বলা হবে যখন তার আচরণটা প্রতিবেশীর সাল্ল আলি হুয়াশাল্লামের আদর্শের উপর চলতেছে তাই মহান রব্বুল আলমী সমস্ত সৌন্দর্যের মডেল হিসেবে নবী করিম সাল আলহুবাসাল্লামকে এই পৃথিবীতে পাঠাইছে لقد كان لكم في رسول الله اُسوةٌ حسنةٌ لقد كان لكم في رسول الله اُسوةٌ حسنةٌ للمن كان يرجو اللهَ واليومَ الآخرَ وذكرَ اللهَ كثيراً মহান رب العالمين কোরআনে কারিমের মাঝে আমাদের কি বুঝাইতেছেন দেখো তোমার লেনদেনটা যদি সুন্দর লেনদেন করতে চাও তোমার ঘরটাকে তৈরি করতে চাও ব্যক্তি জীবনে তুমি যদি সুন্দর হতে চাও আর যদি আখেরাতকে বিশ্বাস করো আমি আল্লাহকে বিশ্বাস করো তাহলে তোমার উচিত নিজের জীবনের সর্বক্ষেত্রে এই আমার প্রিয় রসুল এই ব্যক্তির মধ্যে আছে হাসানা সর্বোত্তম নমুনা এর থেকে নমুনা গ্রহণ করো এই নমুনা থেকে তুমি শিখো তোমার প্রতি আমার যে হুকুম আমাকে খুশি করার জন্য আমি আল্লাহকে রাজি করার জন্য যে সৌন্দর্য তোমার মাঝে দরকার এই সৌন্দর্যের নমুনা হলো মোহাম্মদ মোহাম্মদ সৌন্দর্য আসো তোমাকে জান্নাতের মাঝে ওয়েলকাম জানানো হয় নষ্ট চরিত্র নিয়ে নষ্ট আখলাখ নিয়ে নষ্ট লেনদেন নিয়ে নষ্ট ঘর নিয়ে নষ্ট সমাজ নিয়ে নষ্ট রাষ্ট্র নিয়ে এই নষ্ট মানুষকে তো প্রবেশ করানো হবে না তোমাকে শিখতে হবে নবী মোহাম্মদুর রসুরুল্লাহ জীবন থেকে এই জীবনটাকে দেখলে এই জীবনটাকে অনুসরণ করলে তোমার সমস্ত কিছু সুন্দর হবে দেখেন নবী করিম সাল্ল আলি করা হয়েছিল যে মহান রব্বুল আলমিনের হুকুম নবী করিম সাল আলিহুবাসাল্লামের জীবন ছিল এই হুকুমের নবুনা তার পূর্ণ জীবন কোরআনের হুকুম অনুযায়ী চলছে बर कुर प्रत्येक हुकुमे नबी करीम सल्लासल्लम सुरक्षित जीवन ओई्ट हराम कुरने जीता के हराम जीवन मजे वहीएज छजायज छाजायज कर তিনি ওইটা করতেন যেটা কোরআনে করার কথা বলা হয়েছে তিনি ওইটা করতেন না কোরআনে যেটা করতে নিষেধ করা হয়েছে তাই পূর্ণাঙ্গ কোরআনে করি একটা জীবন একটা জীবন তো কোরআন ছিল আলাইহু আসাল্লামের হবন নবী করিম সাল আলাইহু আসাল্লামের আখলাক নবী করিম সাল আলাইহাল্লামের জীবন সেই নবী করিম সাল্ল আলহ্লামের জীবনটা এই উন্মতের জন্য রহমন এই উম্ম কোরআনকে যদি বুঝতে চাই যুগে যুগে দেখবে আর কোরআন পারে তার ঠিকানা জান নমুনা এটা খুব জরুরি জিনিস নমুনা জিনিসটা খুবই জরুরি জিনিস নমুনা ছাড়া প্রেকটিক্যাল ছাড়া प्रेक्टिकल छाड़ा नमुना छाड़ा शुद्ध बैठ पढ़े मानस शुरान पढ़े मानसी हिसाब से मेडिकल सैंसर ऊपर लेखापड़ा करते शुरू विज्ञान नहीं तो गवेषणा करते तो मेडिकल इंग्रेजी भाषा बीगुरु लेखास्त भाषा पारदर्शी से नामक हस्पिटाले से योगदान करते चाय से डरि करते चाय সে যদি চিকিৎসার উপর মেহনত করতে যায় তাকে এটাকে করতে দিবে কি করতে দিবে না কি জন্য করতে দিবে না যে সেই বই পড়ছে ঠিকই তার বই পড়ার যোগ্যতা ঠিক আছে কিন্তু তার তো মেহনত নাই তার মেহনত নাই সে চার বছর মেডিকেলের উপর লেখা পড়ার পর তাকে এক বছর ইন্টারনি করতে হয় ইন্টারনি করার দ্বারা হয় কি বইয়ের মাঝে যা কিছু সে পড়ছে এই সমস্ত কিছুর তাকে প্র্যাকটিক্যাল মেহনত করানো হয় তাকে লাশ কাটানো হয় তাকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বড়রা যখন শরীরকে কাটেন বিভিন্ন বড় ধরনের অপারেশন করেন তাকে দেখান তার মাধ্যমে এই দ্বারা তার যোগ্যতা তৈরি হয় তারপর তাকে নমুনা হিসেবে তাকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হয় এখন তুমি দায়িত্ব পালন করতে পারো এই নমুনার উপর কাজ নমুনা সামনে থাকলে কাজ করা সহজ নমুনা যদি সামনে না থাকে বই পড়ে কাজ করা সহজ না বাজারে অনেক ধরনের বই আছে রান্নার উপর কিভাবে রান্না বান্না করতে হবে বই পড়ে কেউ যদি পায় আমি পোলাও পাকাবো বা আমি গুস্ত পাকাবো দেখা যাবে সে এরকম লন্ড ভন্ড একটা কিছু তৈরি করছে যেটা খাওয়ার অযোগ্য এটা ডাস্টবিনে ফেলাইলে এটা কোনো প্রাণীও খেতে পারবে না এই ধরনের অবস্থা তৈরি হয় কারণ কি সামনে দৃষ্টান্ত প্রয়োজন আল্লাহ তালা মানুষদেরকে তৈরি করছেন এইভাবে সে শুধু বই পড়ে নিজেকে করতে পারবেন তার সামনে দরকার দৃষ্টান্ত সুন্দরতম জীবনকে গড়ার জন্য যে কোরআনকে নাজিল করতেন নবী করিম সাল্ল আলহাসাল্লামকে সাথে পাঠাইছেন তার নমুনা হিসেবে সেই নবী করিম সাল্ল আলাইসাল্লামের মেহনত তেইশ বছরের মেহনত শুধু প্রেসিডেন্ট হওয়ার মেহনত ছিল না মেহনত এটা কিন্তু নবীম সাল্ল আলি আসাল্লামের মেহনত ছিল না নবীর মেহনত ছিল উন্নতির জন্য একটা আদর্শিক মেহনত জীবনের সর্বক্ষেত্রে কোরআনের মডেল হয়ে আপনি পাবেন যে তিনি একটা সময় শাসক ছিলেন আবার একটা সময় এটাও পাবেন তিনি সুষিত ছিলেন চরম নির্যাতনের শিকার ছিলেন ইতিহাসের সবচেয়ে মজরুম ছিলেন সেই অবস্থায় নবী কি করছেন তাই একজন মানুষ যখন মজদুম হবে দেখতে হবে সেই মজদুম মানুষের জীবন দেখে তাকে সবর শিখতে হবে তাকে শিখতে হবে জালেম যখন জুলুম করে মজদুমের তখন করণীয় কি সেই মডেল হিসেবে নবীর জীবনকে তার গ্রহণ করতে হবে मडल हिसे ग्रहण करते शपथ ठीक नबी करीम सोल्लाह आलहीसल्लम जीवन माधेरा नमुना पाई शासक छक छ नबी उन्नम क्या शासक शासक शासक हिसेब ग नीतिबान होते बोलते शासक हिसेबल से सुंदरतम शासक ठीक से समय शासक हिसेब সে যদি নবীর জীবনকে ছেড়ে দেয় সে যদি ঠিক সেই সময়ে নবীর জীবনটাকে আশ্বস্ত করতে ভুলে যায় তাহলে বলতে হবে সে ব্যর্থ শাসক তার শাসন কার্যের মাঝে কোনো সফলতা নাই সে সফল না সে ব্যর্থ আলাইসাল্লামের জীবন এই জীবনের মাঝে শ্রম আছে তিনি শ্রমিক হিসেবে মজদুর হিসেবে মেহনত করতেন তাই একজন মানুষ যখন শ্রমিক একজন মানুষ শ্রমিক সে খেতে খাওয়া মানুষ क्षेत्र कतटूक दी कत दायित्वशील नमुना फिट करते श्रमिक जो শ্রম জীবনকে ভুলে যায় মনে করে আমার নবী তো শাসক ছিলেন শাসক যদি কোনদিন হয় তাইলে নবীর মতো শাসন চালানো কিন্তু এখন তো আমি শ্রমিক আমার মতো শ্রম চালাই मिक्रमहन कारण श्रमिकीम सोल्ला तबी जो दायित्व पालन करते हैं नबी जो प्रतिष्ठान कर्मरत हिसेबी जो अभिजान गेतर नबी जो वाणिज्य गेत से जो व्यवसा करते जो चिंता करे नामक जखु पढ़ु नबीर मत पढ़ु ने राजा जुदी होता नबीर मत राजा हमुने व्यवसा चाल से जीवन थे मोहम्मद रसूर के बदे पूर्ण क्षेत्र बेकार तरह क्षेत्र नष्ट हो नष्ट देखें जीवन सर्व क्षेत्र নবী নমুনা আমাদের নিজেদের বনতে হবে আমি যখন নবীর নমুনা বনব তখন আমাকে বলা হবে তুমি সুন্দর তোমার জীবন সুন্দর তোমার জীবন সফল আর যদি জীবনের কোনো ক্ষেত্রে নমুনা হিসেবে নবীকে বাদ দে বলতে হবে তুমি ব্যর্থ তুমি ব্যর্থ তুমি ব্যর্থ তুমি কিসের রাজা হবা কিসের তুমি সমাজ চালাবা জীবনকে আসলে ভালোবাসা এবং মহাব্বতের সাথে নবীর জীবনকে আত্মস্থ করতে তুমি একজন ব্যর্থমারিমের মাঝে মহান রব্বুল আলমী আমাদেরকে বলছেন আদর্শ হিসেবে গ্রহণ কর তোমার জীবন তুমি জীবনে যেই অবস্থায় আসো এই অবস্থায় তাকাও আমার নবীর জীবনের দিকে আমার নবীর জীবনের মাঝে যখন লাভ আসছে তখন আমার নবী কি করছে যখন আমার নবীর জীবনের মাঝে লস আসছে তখন আমার নবী কি করছে আমার নবীর জীবনের মাঝে যখন নিয়ামত আসছে তখন আমার নবী কি করছে আমার নবীর জীবন থেকে যখন নিয়ামতকে কাইরে নেওয়া হয়েছে তখন আমার নবী কি করছে আমার নবীকে যখন বিজয় দেওয়া হয়েছে বদরে আমার নবী কিভাবে বিজয় উৎসব পালন করছে আমার নবীকে যখন ওহুদে পরাজয় দেওয়া হয়েছে আমার নবী পরাজিত নবী যুদ্ধের মাঝে পরাজিত সৈনিক যুদ্ধের মাঝে পরাজিত সেনাপতি তিনি তখন কি করতেন পরাজিত হইলে নবীর আদর্শকে গ্রহণ করো জয়ী অবস্থাতে আদর্শকে গ্রহণ করো জীবনের সর্বক্ষেত্রে নবীর আদর্শকে গ্রহণ করো এই যে শিক্ষা এইটাই শিক্ষা এই শিক্ষাটা গ্রহণ করতে আমরা ভুলে গেছি নবীর জীবনটাকে এইভাবে ভাবতে আমরা ভুলে গেছি আর এইভাবে ভাবতে যখন ভুলে গেছি তখন মনে করতেছি নবীর তো মনে হয় এই জীবন ছিল জীবনের ছিল। আসলে তো নবীর লক্ষ্য ছিল দেখানো তোমার জীবনটা কেমন আমি শাসক হইলে নবী আমার জন্য নমুনা, আমি মজলুম আমি শোচিত আমার জন্য নবী নমুনা আমার জন্য নবী নবীর নমুনা নবী আমার সামনে সৌন্দর্যের মডেল আমি যখন নবীর মতো সুন্দর হব তো হাসরের ময়দানে আল্লাহ যখন তার নবীর সাথে আমার আকলাকের আমার গুণাবলীর কোনো কিছু মিলে গেছে আল্লাহ যখন হাসরের ময়দানে নিজ নবীর সাথে একজন মানুষকে পাবেন সেই মিলের কারণে আল্লাহ তার জান্নাতের করবেন আল্লাহ তার জান্নাতের ফয়সালা করবেন আল্লাহ তো ইটাই বলছেন আমার নবীর সাথে মিলাও জীবনটাকে আমার নবীর সাথে মিলিয়ে ফেলও জীবনটা যদি আমার নবীর সাথে মিলে যায় জান্নাত যাওয়ার এটা শর্টকাট পথ তোমার হাসরের ময়দানে হিসাব দেওয়ার জন্য লাইনের মাঝে দাঁড়াইতে হবে না শর্টকাট থেকে আমি আল্লাহ জান্নাতে চলে যাবে আসলে জীবনের রংটাকে পরিবর্তন করা দরকার পূর্ণ জীবন ব্যবস্থাটাকে পরিবর্তন করা দরকার আমার ঘর এই ঘর ভেঙ্গে দেওয়া দরকার नियम कानून चलते सब भेगा नक भेगे दी और नतून सम्पर्क गण मेर स्त्री बाबा मार्थी नीवन जीवन जीवन और निजे मध्य ठीक से जीवन के अनुकरण अनुसरण कामाना जो फैक्टनर हमको परिस्थिति जो प्रतिकूल हक আমি সুন্দর হব আমার জীবন সুন্দর হবে নবীর রঙে যখন আমার জীবনটা রঙিন হবে তো কবরের মাঝে আমাক আমার লাশটাকে যখন দাপন করা হবে সেই কবরের মাঝে যখন নবীর অবয়বকে সামনে আনা হবে এই মানুষটাকে চিনো তখন সেই মানুষটাকে চেনা যায় জবাব দেওয়া যাবে এই মানুষটার সাথে তো আমার মিলাতে। আমার মিল আছে তুমি আমাকে কি জিজ্ঞাসা করতেছো এই মানুষটাকে আমি চিনি কিনা আমাকে দেখা চিনার চেষ্টা করো এই মানুষটাকে আমি চিনি কি না আমার রূপ তো মানুষের রোগ তুমি এরপরে কি চাও তুমি আর কি চাও ইতিহাসের মাঝে আসছে আমাদের দিন অনেকে এটা একটা স্বপ্নের আলোচনা বস্ত্রী তাকে যখন কবরের মাঝে দাফন করা হল আল্লাহ তালা পেরেছে তারা যখন রাবিয়াবুত্রীকে প্রশ্ন করতে আসলো মান রব্বুকা তারা তো এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় নাই এত জিজ্ঞাসা করতেছে তোমাদের রপকে তোমাদের রপকে তিনি প্রশ্ন করতে তোমাদের নাম তোমাদের জানা জানা কোথা থেকে থাকে আমি এই এতটুকু জায়গায় নেই মা রবের নাম ভুলে গেছি ঘটনা বুঝলো কেন বলে থাকে যে আসলে নিজের জীবনের মাঝে যখন জীবনকে তৈরি করা হবে তখন এইভাবে উত্তর দেওয়া যাবে উত্তরটা এইভাবে আসবে জীবন যখন তৈরি হবে তা আমরা আমাদের জীবনটাকে তৈরি করার চেষ্টা করি নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লামের জীবনটাকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ অনুকরণ আমার লেবাক পোশাক আখলা চরিত্র স্বভাব আমার অবয়ব সমস্ত কিছু নবীর মতো করার চেষ্টা করে আর নবীর মতো যখন সমস্ত কিছু হবে আল্লাহুল্লাহ করে وعلى آل سيدنا ونبينا ومولانا محمد واله وبارك وسلم اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وَجَعَلَ لِلْمُتَّقِينَ إِمَامًا رَّبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَل لِّلْمُتَّقِينَ إِمَامًا رَّبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا বজনা নিম আলু মি নিম ইভুতিন শৌরিবল কেবলা মলিবন্ধী অিবলা إن قالا كل شيء إن قدير اللهم نور قلبي بنور القران اللهم نور قلبي بحب النبي صلى الله عليه وسلم اللهم نعبر قلبي في حب النبي صلى الله عليه وسلم وصلى الله تعالى على غير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين in this song.